উপলক্ষ্যে বিশেষ লেকচার সিরিজ সিরিজটি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 আবু মুসা আসারি রাজি আল্লাহ আনহু ছিলেন রাসুল্লাহামের একজন সাহাবি তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন ইয়েমেনে প্রথম দুই ইসলাম গ্রহণকারীদের একজন ইয়েমেন এবং তার আশেপাশে স্থানের যত মুসলিম আছে তাদের প্রত্যেককে সবের ভাগিদার হচ্ছেন আবু মুসা আশারি ও মোয়াজ ইবেন জাবাল রাজি আল্লাহ আনহুমা তিনি ছিলেন ডাই এটি তার একটি পরিচয় যা আমরা সকলেই জানি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 হসিব তুমু হোলু জলময়ল মিল্লু্লীন জহদু অলমিল্লু্লীন জহদুমি কুময়লম সি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 আল মুহিরা এ বিন হাকিমকে ফাতিমা একদিন বলেছিলেন হয়তো অমর বিন আব্দুল আজিজের চেয়ে বেশি সলাদ বা সাও পালন করে এমন লোক খুঁজে পাওয়া যাবে কিন্তু আল্লাহকে ভয় করার ব্যাপারে তার ধারের কাছেও তোমরা কেউ আসতে পারবে না এই মানুষগুলো হচ্ছেন তারা যাদের তাদের গড়ে তুলেছে এবং তাদেরকে দিনের জীবকে ভূমিকায় উপনীত করেছে উকবা এ নাফি বলেন আমি একদিন ফাতিমার কাছে গেলাম জিজ্ঞেস করলাম আপনার স্বামী অমর বিন আব্দুল আজিজ কেমন ইবাদত করতেন কথা থেকে আমরা বুঝতে পারি তাবি শেখার জন্য একে অপরের কাছে যেতেন তাদের ইবাদতের ব্যাপারে আমরাও এই কাজটি করব খোঁজ থেকে আমরা এটাই আমাদের আলোচ্য বিষয় যাই হোক উকবা ফাতিমার কাছে গিয়েছিলেন অমর বিন আবদুল আজিজ সম্পর্কে জানতে তিনি গিয়েছেন তার স্ত্রীর কাছে কারণ একমাত্র স্ত্রী তার স্বামী সম্পর্কে বলতে পারবে উকবা জানতে চেয়েছিলেন বন্ধ দরজার অপর পাশে অমর বিন আব্দুল আজিজ কি করেন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 আমি সেই ব্যক্তিকে দেখে অবাক হই যে জানে তার মাথার উপরে জান্ন সচ্য আছে আর তার নিচের জাহান নামের আগুন জ্বলছে আর এই দুইয়ের মাঝে সে শান্তির ঘুম ঘুমাচ্ছে আরেকজন সালাফ মনসুর এবেন আল মুতারিমকে দেখে মানুষ মনে করত নিশ্চয়ই তিনি কোনো বিপদে আছেন কারণ তার চোখে থাকত পানি তার হৃদয় ছিল ব্যথিত আর তার গলা স্বর থাকত নিচু তার মা তাকে দেখে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তুমি সারা রাত কাদো থামো না তুমি কি কাউকে খুন করেছ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 রিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ফেসবুক পেজ ডবল কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া ইউটিউব চ্যানেল ডব্লু ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু